আনাস রদুল্লাহ তাল আনহু হতে বর্ণিত আল্লাহর রসুল সল্ল্লা আলহিসাল্লাম যখনই আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন না বরং লক্ষ্য রাখতেন যদি তিনি আজান শুনতে পেতেন তাহলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হতে বিরত থাকতেন আর যদি আজান শুনতে না পেতেন তাহলে অভিযান চালাতেন আনাস রদ্লাহ তাল্লা আনহু বলেন আমরা ক্ষয়বারের উদ্দেশ্যে রওনা হলাম এবং রাতের বেলায় তাদের সেখানে পৌঁছলাম যখন প্রভাত হলো এবং তিনি আজান শুনতে পেলেন না তখন আল্লাহ রসুল সল্লাহু আলাইম সওয়ার হলেন আমি আবুতলহা রদুল্লাহ তাল আনহু এর পিছনে সওয়ার হলাম আমার পা নবী সলাল্লাহু আল্লাম এর পায়ের সাথে লেগে যাচ্ছিল আনাস রদিউল্লাহ তাল আনহু বলেন তারা তাদের থলে ও কোদল নিয়ে বেরিয়ে আমাদের দিকে আসলো হঠাৎ তারা যখন নবী সাল্লাহ আলাইস্লামকে দেখতে পেল তখন বলে উঠল এই যে মুহাম্মদ আল্লাহর শপথ মুহাম্মদ আর পঞ্চ বাহিনী সহ আনাসর তানহ বলেন আল্লাহর রসুল সালু আলাইসাল্লাম তাদের দেখে বলে উঠলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার খাইবার ধ্বংস হোক আমরা যখন কোনো কাউমের আঙ্গিনে অবতরণ করি তখন সতর্কীকৃতদের প্রভাত হয় মন্দ